আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লা আল্লা সাল্লাম ধরনের ক্রয় বিক্রয় নিষেধ করেছেন তা হল লিমাস অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা দ্রব্যটি স্পর্শ করলেই ক্রয় চূড়ান্ত হয়ে যাওয়া ও নিবাজ অর্থাৎ মূল্য নির্ধারণের সময় বিক্রেতা ক্রেতার দিকে দ্রব্যটি ছুঁড়ে মারলে কিংবা ক্রেতা দ্রব্যটির দিকে কঙ্কর ছুঁড়ে মারলে ক্রয় বিক্রয় চূড়ান্ত হয়ে যাওয়া আর ইস্তিমালের সাম্মা এবং এক কাপড়ে ইস্তিবা করতে নিষেধ করেছেন